স্মিল হি ومن اتبعني وسبحان الله وما আদিন من المشركين নিয়ম <تصفيق> অনমিনল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 صوحي على شفا الاهوال فهديت للإسلام امة احمد ورسمت منهج دربها المتعالي ورسمت منهج دربها المتعالي اسلامنا نور الحياة ومرشد মালিনা মিল্লা ফলাম أن لا إله إلا الله ওষদরী্ মহমদর রসুল্লা তলসব ওসলম তসলিমন কজীর আবাদ ফকত কার্মব হক ربك কবি আন ওয়াহ্লা আলা জাতি ও দোসর তাজমিন সব কিছুই দেখেন শোনেন এবং সবকিছুকেই সমস্ত সৃষ্টি জগৎকে তিনি পরিবেষ্ট করে রয়েছেন তাঁর জ্ঞানের বাইরে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 তাও তিনি দেখেন এবং জানেন সাল্লাহ রসুলের প্রতিুল হালকুন্ত কোরআন কে নবী আল্লাহ বলছেন যে নবী মোহাম্মদ সাল্লাম তুমি বলে তাও যে আমি একজন রসুল মানুষ मानस रसुल मानव सन्तान आदम सन्तान बसार मानूस एवं रसुल छाछू नई सूतरा मानस चोर सामने जा देखे जा सामने हाजिर तुम्हारे मानुष चोखर आड़ लेता हम गोपन अस्पष्ट तीन नबी करीम सल्लासलम क्षेत्र नबी हाजिर नाजिर छा नबी के हाजर नाजिर श हाजिर मल्लामु आल्ला दिक्बा हाजिर सत्तार दत्तारहान रब महान समस्त सृष्टिर उर्ध যাতের দিক থেকে নয় বরং জ্ঞানের দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে দেখার দিক থেকে শোনার দিক থেকে আল্লাহ রব্বুল আলমীকে হাজির বলা যেতে পার নাজের মানে প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষকারী সবকিছুর ওপর নজর যার থাকে আল্লাহ রব আলম সব কিছুই দেখেন তার মহান আরসের উপরে সমুন্নত থেকেই সব কিছুকে তিনি দেখেন কোনো কিছুই অস্পষ্ট নয় তার উপর কিন্তু এটা কোনো মানুষের বোন যদি আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা বুঝে গেছি আলহামদুলিল্লাহ যেগুলো সির্ক আর যারা বুঝতে পারে নি সংশয় রয়েছে তাদের বুঝার চেষ্টা করা উচিত কোরআনে ও হাদিস রলোকে ওয়াহির আলোকে আর যারা জেনে গেছেন তারা আপন মুসলিম জাতি দেশবাসী এলাকাবাসী তাদেরকে সহি আকিদার সঠিক বিষয়ের দাওয়াত দেবেন না হলে এইরকম শিরকি আকিদা যদি থেকে যায় কোনো আমল কবুল হবে না কোনো আমল ঠিকবে না সমস্ত জলে ছাই হয়ে যাবে শিরক হচ্ছে আগুনের মতো আর আমলগুলি কাঠ লাকড়ির মতো জ্বালানির মতো এই শিরকে জ্বলে শেষ হয়ে যাবে লাইন আশরাকাল আহবাতার নাম মালক হে নবী তুমিও যদি সিরক করো তোমার আগে সমস্ত নবীকে এই কথা বলা হয়েছে যে কোনো নবীকে যদি সিরক করো লা হাবাদ তার তাহলে তোমার আমল সর্বনাশ হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে আল্লাহর্বর যেন শির্ক থেকে বেদাত থেকে বেচে থাকার তফিক দান করেন আমাদের ধারাবাহিক দর্শের পর্ব হচ্ছে অষ্টম পর্ব আট নম্বর বিষয়বস্তু আল আফিদাতুল আসেত ইয়া নাম কিতাব প্রখ্যাত ইমাম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 চক্ষু আল্লাহর মত যেমন আল্লাহ কার মতো যদি আপনাকে জিজ্ঞেস করা হয় তো কি কার সাথে তুলনা করবেন আল্লাহ নিজের মত আল্লাহর সত্তা আল্লাহর মত কোন নেই তেমনি গুণাবলীর ক্ষেত্রে কোনো তুলনা নেই আল্লাহর চক্ষু আছে আল্লাহর চক্ষুর মত যেমন উপযোগী হয় হ্যা মন হয় রব্বুল আলমিনের জন্য তেমন চোখ রয়েছে কিন্তু চোখ আছে হ্যাঁ তিনি চোখবিহীন না চোখবিহীন কে অন্ধ বলা হয় এক চোখ যদি না থাকে তো কানা বলা হয় এবং দাঁতজালকে চেনার একমত দাজ দাবি করে আসবে যে আমি আল্লাহ রব তাই না তো দাজজালকে চেনার যেই উপায়টি বলে দিয়েছেন সেটা হচ্ছে যে দেখো ইন্না রব্বা কুম্লা হিসেবে আওয়ার তোমাদের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিন কানা অন আর দল হবে একজনকে কবর থেকে উঠিয়ে জীবিত করে দেখিয়ে দিচ্ছে ধোকা খাবে না হ্যাঁ এসব ঝাড় ওই মার্দুদ শয়তানকে দার্জালকে দেওয়া হয়েছে এতে প্রতারিত হবে না সের নয় तीन ती आयात पेश कर आयात कुराना आयाते हादी एक प्रमाण कर विषय क्योंकि तीन तीन ती आयात रही ভাষ্যকার বলছেন আল্লাহ আটচল্লিশ বলছেন আল্লাহ রব আলিন লেখক মেরবিক হে নবী তোমার প্রতিপালকের ফায়সালার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো তোমার রবের सला धैर्धारण करो? करो फैसला तुम्हें सुख दी पर दुखित करते आल्ला फैसला कख आपनर पक्ष है विपक्ष है सृष्टिगत क्षेत्र कख को आनंददायक कोच भाग्य जुटे ये तो खुशी खबर सबाई खुशी है धर्जर प्रश्न उठे ना तक शुक्रिया आदाय करते हैं मम्मीन बानदा के করিস এটাই শিখিয়েছে যখন আপনার আনন্দের বিষয় কিছু দেখবেন আপনার নিজের ক্ষেত্রে নিজের পরিবারের ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্রে ভোগের সামগ্রীর ক্ষেত্রে দিন দুনিয়ার ক্ষেত্রে যে কোনো আনন্দদায় কিছু দেখবেন বা পাবেন তখন কি করবেন সাক্ষার আর আদায় করবেন এটা আপনার ফাঁকা না খেয়ের আল্লাহ এটা আপনার জন্য কল্যাণ করা হবে লাইন সাক্ষার তুমি আজিদেন রাখো শুক্রিয় আদে করে আল্লাহ বাড়িয়ে দেবেন আর মমিনের যখন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 ধারণ করতে হবে আর পৃথিবীর কন কেউ পাই না মমিনের সুখ হলেও শান্তি খুশি আর দুঃখ হলেও শান্তি আজাবল্লা মোমিন হাদিস করাচ্ছে যার অংশগুলি কেটে কেটে ফাঁকে ফাঁকে আলোচনা বললাম আজা ভাল্লি আমরিল মোমিনের বিষয়টি বড় বিষয়কর বিষয় আশ্চর্যের বিষয় ইন আমরা তার সারা জীবনের শব্দই হচ্ছে মঙ্গল আর মঙ্গল কল্যাণ আর কল্যাণ মোমেন আর এটা মোমিন মুসলিম ছাড়া কেউ পাই না হিন্দু না ইয়ুদি না খ্রিস্টান না নাস্তিক না বেদিন হ্যাঁ কিউ পাই না এটা না রাজা ইমানবিহীন যদি রাজা হয় তাও পাই না ইমানবিহীন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ পাই না পৃথিবীর এই শান্তি একমাত্র মমিন পথের ফকিরও যদি হয় সর্বহারাও হয় কিন্তু ইমানদার সৎকর্মশীল মমিন সত্যিকার যে মমিন হইতে পারবে ফরোজ অজাব আদায় করে মমিন হারাব নাজাজ থেকে বাঁচে এবং ইমানের প্রতি সত্যি তকদের প্রতি বিশ্বাস আছে তোদের ক্ষেত্রে অধৈর্য হয়ে যা জাতিতে মমিন মুসলিম সে পাবে কখনো শান্তি পাবে হাহাকার নেমে কষ্ট পেলে কোথায় ধৈর্য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 সাকারা কিছু ক্ষতি হয়েছে যে কোনো ক্ষেত্রে হ্যাঁ আর নিয়ামত পেয়েছেন ভোগ করছেন আর সুখ করছেন আনন্দ করছেন শুক্রিয়া আদে করার জন্য নিয়ামতে বেড়ে গেল আর শুক্রিয়া একটি এবাদত সে এবাদতের মহাপুরস্কার পেলেন करीम केल्लाहर धरते ग लाभ हो मार खेल फिर একেবারে যখন ধৈর্য ধারণ করতে পারে ধৈর্য ধারণের স্তর রয়েছে ইমানের স্তর হিসাবে যার যত ইমান মজবুত তার ধৈর্য তত মজবুত তোমার রবের ফেসালার সামনে ধারণ করতে দুঃশনের হওয়ালা করে দেব হ্যাঁ তোমাকে নিজের ইচ্ছা তাই করবে এই জন্য জুল মত্যাচারিমাল্লাম কে মারার বহুবার চেষ্টা করেছে মক্কার কাফেররা ইয়াহুদিরা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 আর এটা হচ্ছে আমার চোখের সামনে যেহেতু আমার চোখের সামনে এখানে না বহু বচন রয়েছে সেই জন্য মানে এই নয় যে দুই এর বেশি চোখ দুইয়ের বেশি চোখ হ্যাঁ মানুষের হয় না কারো নেই অন্য এতে আসছে দুই চোখের কথা কিন্তু এখানে বহু বচন কেন বলা হলো দুই বচন কেন বলা হলো না বা এক বচন কেন বলা হলো না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 চোখ না থাকলে কি কারো বলা হয় যে চোখের সামনে পাহাড়ের চোখের সামনে আছি বলা হয় না পাহাড়ের চোর সামনে আছি বা ওখানে এটা বলা যাবে আমি ইসলামী সেন্টারের চোখের সামনে আছি চলবে না সে বলা যাবে না কিন্তু যার চোখ আছে তার ক্ষেত্রে বলা যায় আল্লাহ রাত আল্লাহ রব আলমিন রক্ষণাবেক্ষণ করছেন হেফাজত করছেন করবেন দ্বিতীয় আয়াত দেখেন্লাহ আল্লাহ আমি তাকে আরোহণ করালাম কারণ পানি জাহাজ তৈরি করেছিলেন নিজেকে আল্লাহর হুকুমে এবং নিজের অনুসারী মমিনের কে আহ তার সাথে জোড়া জোড়া পশু পাখি উঠিয়ে নেওয়ার জন্য আল্লাহর হুকুমে তো ওই জাহাজের কথা পানি জাহাজের কথা বা নৌকার কথা বলা হচ্ছে যা নৌ আলী ইসলাম নিজ হাতে তৈরি করেছিলেন তাকে উঠিয়েছিলাম কাঠ তখ্তা আমরা তক্তা বলে আঞ্চলিক হয়ে আপনার ব্যবহার করেন তখ্তা যে হে তকা কাঠ আর লৌহন মানে ফলকৌহ মাহফুজ সুরক্ষিত ফলক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 তার জাহাজ চলছিল সে জাহাজ কি কোন ঢুকতে পারে যে জাহাজ কি আল্লাহ দেখছেন আমার চোখের সামনে চালাও আমার চোখের সামনে তাই না দেখেন সাধারণ মানুষ আপনি আপনার বাচ্চারা যখন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 আল্লা বলতে চলছে না জাহাজ ধ্বংস হবে না জাহাজের যাত্রীরা ধ্বংস হবে আয়নান এই জাহাজ চলবে বেআন আমার চোখের সামনে জাহাজ আর লেমান কানা এই জাহাজ আমি তৈরি করেছি এক জাতিকে রেহাই দেওয়ার জন্য রক্ষা করার জন্য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 যার সাথে কুফরি করা হয়েছিল তাকে তার বদলাশ প্রতিদান স্বরূপ তাকে রক্ষা করার জন্য যখন বন্যা আসবে তো বন্যা হচ্ছে এমন এক বন্যাই হোক আর আসমানি জমিনি কোনো দুর্যোগ হোক বালামসিবত হোক অথবা আগুন হোক আসল যে আল্লাহ যেই প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেটাই না করবে যদি ব্যতিক্রম কোনো আল্লাহর অর্ডার না হয় তাহলে এব্রাহিম আলী ইসলামকে আগুনে ফেলা হইলো আগুনকে কিছু আল্লাহ না বলে আগুন জ্বালিয়ে দিত এখন ঠান্ডা হয়ে যা ইব্রাহিমের ক্ষেত্রে আল্লাহ ইব্রাহিম এত ঠান্ডা না ফ্রিজ করে দিয়ে মেরে দিস আবার ঠান্ডাতে সালামান আর সাহি সালামত নিরাপদ রাখ ইব্রাহিম কে তো এখন আগুন ঠান্ডা হয়ে গেল খাস অর্ডার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 তাকে পরিত্রাণ দিয়েছি এবং তার প্রতিদার হয়েছিল অর্থাৎ নৌ আলহ ইসলামের সাথে যে কুফুরি করা হয়েছে এবং তার নির্দেশকে অস্বীকার করা অমান্য করা হয়েছে আর তিনি হচ্ছেন যাকে তিনি হচ্ছেন রসুল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 মনে আসবে কি এমন ভালোবাসা যে ভালোবাসায় এই কে রক্ষা করতে হবে ঢেলে দিচ্ছি ওয়াল্কাই তো আলে কে হে মহা আলি ইসালাম তোমার প্রতি ঢেলে দিয়েছি মাহাব্বা মিনি আমার তরফ থেকে মোহাবত ভালোবাসা মানুষের কলবের দয় কলবের মালিক আল্লাহ বলে তুসনা আলা আইনি আর করে তুমি লালিত হও আলা বচন ব্যবহার করা হয়েছে আর বহু বচন দিয়ে চক্ষু রয়েছে এই আয়াতগুলিতে যা দেখানো হয়েছে সেটা হচ্ছে আন্নাফিহা এসবাত মহান আল্লাহ দুই চক্ষু রয়েছে হাকি সত্যিকার অর্থে যে অর্থে চক্ষু হয় আইন চক্ষু শব্দ দিয়ে মোজাফ আতান এলে আল্লাহর সাথে সম্পৃক্ত করে মোফরাদ আতমু আতান বহু বচন একটি আয়াতে আইনি আইন এক আর আয়ন হচ্ছে সাথে সম্পৃক্ত করে দ্বিবচন ব্যবহার করা হয়েছে ও কারেন্লা সাল্লাম নিস বলে ইন্সবি আওয়ার তোমাদের প্রতিপালক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 <coughs> उदेश्य चोक सब्यस्त करना आस्लाबना आल्ला দেখার ক্ষেত্রে আল্লাহ দেখেনও বলবো আর আল্লাহর চক্ষু আছে বলবো ঠিক আছে কারণ দেখেন এই কথাও ব্যবহৃত হয়েছে কারিমে করিমে দলিলাদের কাছে আর চক্ষু আছে এটাও তিন আয়াতে পেলেন তাহলে চক্ষু আছে আর দেখেন আল্লাহ শোনেন এই কথা আমরা বলবো না বলবো না শোনেন বেশ কিছু আয়াত আসছে বেশ কিছু আয়াত এখানে অল্প নিয়ে আসবো আল্লাহ সামিউন আলিম সামিউন বাসির কত যে কোরআন করিম আছে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 সবচেয়ে ব্যবস্থা করেন আল্লাহ কান আছে কিনা জানা তো অবশ্যই তারা জানতেন তারা জানছেন যতটা বলে দিচ্ছেন অতটা বিশ্বাস করা আর আমল করা আমাদের দুনিয়া খেরাতের কল্যাণ যেন যথেষ্ট অতিরিক্ত আমাদের জিজ্ঞাসা করা চলবে না যেমন সাহাবাই কেরাম চরিত্র ছিল আদর্শ ছিল দিন ছিল আখলা ছিল আমল ছিল ঐ ২৮ পারা। প্রথম সুরা বলছেন তোমার কাছে সে বাদ অনুবাদ করছিল বাদানুবাদ করছিল বারবার করে কথা রিপিট করছে ইয়া রসল কি হবে হে আল্লাহ রসুল কি হবে বাদ অনুবাদ করা নবী দিয়ে দিয়েছেন আবার জিজ্ঞেস করছে की अल्ला, ल्ला, ल्ला फिल माउदीकालसमाओ मोजारी बर्तमान भविष्य তারপরে আস ইম ফাই অর্থন সর্বশ্রোতা এবং পার্থক্য আছে একটু মানে কোন কিছু হ্যাঁ কিছুক্ষণ যেন শুনছেন যেমন আমার কথা আপনার এখন যে শুনছেন যতক্ষণ বলছি এটা হচ্ছে গেছে না সামেউন এমনি চলতে চলতে কানে একটা কথা আসলো শুনলেন সামেউন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 সেজন্য আমরা শ্যামী অন না তবে সোনার শ্রবণ শক্তি আছে এই সীমিত অর্থে বলা যেতে পারে কিন্তু আমরা শ্রামেও শনি দুটো কথা দুদিক থেকে বললে একটা শুনি আর একটা শনি না ভালো করে কত দুর্বল আমরা তারপর অহংকারের শেষে নেই তিনজন কথা বললে তো কোনোটাই বুঝি না ঠিক কেনা দুজন বললে আমি সে বুঝি কানে মোবাইল ধরে থাকি না এটি আরেকজন বলছে আর যারা বিশেষ করে মোবাইল পেলে ওর বাপরে বাপ ডুবেই যাইব এমন ডুবে ডুবে মোবাইলে নিমজ্জিত হয় যে আশেপাশে বলছে আর এই কথাটা বলো না এটা বলো না মানে অ্যাড করতে বলছে কিছু কিচ্ছু শোনে না রাখার বলছো তোমাকে বললাম স্বামী স্ত্রী অনেক সময় রাগারাগি হয়ে যায় যা যাদের স্ত্রী অথবা স্বামী ওই রকম মোবাইল কানে ধরে নিলে আর আশেপাশের খবর থাকে নাকে বলছে এই কথাটা বলে দাও এই কথাটাও বলে দাও বললো না রেখে দেওয়ার পরে মেজাজ গরম হয় না হয় না এগুলো হয় ঘটে দিয়ে কত দুর্বল মানুষ আল্লাহ করে সৃষ্টি করা হয়েছে কত দুর্বল করে সৃষ্টি করা আল্লাহ আল্লাহ সামিউনাল আল্লাহ শোনাটাকে একটু চিন্তা করেন প্রস্তস্ত হবে আল্লাহ সবকিছু শোনেন যা সামনে হয় যা দূরে হয় কাছে হয় দূরে সবকিছু শোনেন ঠিক না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 একই ভাষাতে বৌ একটা ভাষা কয়েক ভাষায় বিভক্ত আঞ্চলিকতার কারণে সমস্ত ভাষা আল্লাহ শোন আরো শোনার পরে আল্লাহ জানছেন যে কি বলল বান্দা আর তারপরে আল্লাহটাকে সাড়াও দিচ্ছেন বান্দার হ্যাঁ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 সুফান আল্লাহ যে কত মহান আল্লাহ কত বড় কি আল্লাহবর কথাটি শুধু মন্ত্র পড়ছেন আপনি করেন যে এই একটা সোনা দিয়ে আল্লাহকে বলে দিবার চেষ্টা করেন আল্লাহ কত বড় তাহলে আল্লাহ কত মহান হলে চিন্তা করেন আপনি দেখার বিষয়টি যদি চিন্তা করেন এক একটা গুণ নিয়ে আপনি যদি ভালো করে গভীর ভাবে আঁকিদা মজবুত হবে তা আপনার আর কি আকিদা প্রচন্ড মজবুত হয়ে যাবে সুফহান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 এর মারিফাত দিয়ে চিন আল্লাহর মারিফাত হাসিল করে এইভাবে এই জন্য বলা হয়েছে মারিফাতি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 आयाते आल्ला दलिल नहीं आ, अल्ला, एक अल्ला। तर पर जी है। तीन नम्बर बसिर सम जी सोनिर आरो दलिले देखार आई कारण अध्यय आल्ला सोना प्रमान এই আয়াতের তার আল্লা শোনার ও প্রমান রয়েছে আল্লাহর দেখারও প্রমান রয়েছে দ্বিতীয় আয়াত দেখেন মহান আল্লাহ এই মহিলা নবী করিম সালামের কাছে এসে হ্যাঁ কি করছিল বাদানুবাদ করছিল আল্লাহ না বলেছেন আর আল্লাহর কাছে অভিযোগ করছিল হাই আল্লাহ আমার কি হবে হাই আল্লাহ আমার কি হবে এত আস্তে আস্তে কথা বলছে আমরা পাশে পাশে একটু শুনতে পাইনা কত আসতে বলছে কথা আস্তে বলছে পাশে আমরা রসুল পাশে বসে আছি একটু শুনতে পাইনা নবী শাসমের সাথে কথা বলছে কত আস্তে কথা বলছে আর আল্লাহ কিন্তু কি ছিল ঘটনা এই ছিল যে বুড়ি মানুষ আর বুড়া বুড়া হইলে তো রাগ বেশি হয়ে যায় জানেন কি বুড়ো হার নিয়ে বুঝতে পারবে না যত বয়স বেশি তত রাগ বেশি মাঝখানে একটু ঠান্ডা থাকবে কারণ যুবকদের আবার একটু রক্ত গরম থাকে তখন বেশি রক্তের গরম দেখায় অনেক সময় স্ত্রীকে আর তারপরে মাঝারি বসে যখন চলে যায় একটু হুঁশ জ্ঞান হাই নারী স্ত্রীর স্বাদ দিতে হবে কষ্ট করছে খিটখিটা হয়ে যায় অসুস্থ হলে খিটকিটা মেজাজ হয়ে যায় ওই বুড়ো হইলে একটু হ্যাঁ রাগ রেশি হয়ে যায় যাই এটা মানুষের স্বভাব আর কি ছোট বাচ্চাদের মধ্যে হয়ে যায় তো এই সাহাবি খাওয়ালাবিনতে সাহাবাহ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 আমার কাছে তুমি আমার মায়ের পিঠের মত তোমার মায়ের পিঠ হারাম ঠিক না তাদের উদ্দেশ্য কি হতো মায়ের পিঠ যেমন আমার জন্য হারাম তুমি হারাম হয়ে যাবে স্ত্রী কি হয়ে যাবে হারাম হয়ে যাবে এর জন্য বড় কাপড় আছে ওই কাপড়ের কথা বর্ণনা করা হয়েছে এখন এই মহিলা ইয়ার আল্লাহ ছোট ছোট বাচ্চা বুড়ো বয়সী আমার বাচ্চা হয়ে গেছে ছোট ছোট বাচ্চা ওই মহিলা এসে বলছে ইয়ার রাসুল আল্লাহর কাছে শিকায়ত করছে অভিযোগ রসুল হোসেন বলছেন যে সমাধান দেন আর নবি আমার কাছে তো কোন ভাই আসেনা হবে কি তাহলে আল্লাহর কাছে আমি অভিযোগ করছি আমার অভাবের দারিদ্রের এবং আমার একাকি হয়ে যাওয়ার আমার স্বামী যদি বুড়ো বয়সে বারো ছেড়ে দেয় আমি যাবো কোথায় যুবতী কেউ বিয়ে করতো কেউ বিয়ে করবো আমাকে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 ওয়াইন দমাম তুমি এলেইয়া আর যদি মনে করি যে না এদেরকে আমি দেখাশোনা করব। সেজন্য আমি নিয়ে যাই স্বামীকে বলি তুমি করেছি এদেরকে কি খাবে যাও এরা অনাহারে মরে যাবে দাউ আর দেখেন একটা মহিলা কত অলঙ্কার পূর্ণ ভাষা বলছে দাও মানে এরা বরবাদ হয়ে যাবে দায়ে হয়ে যাওয়া থেকে হ্যাঁ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 আর খুঁলে তোমার কাছে অভিযোগ করছি তুমি আমার সমাধান দাও আসমান থেকে নবিসের কাছে ওই নি কিছু বলতেও পারছেন না হারাম জানিলে তুই এরকম করতো হারাম হয়ে গেছে বিবি হারাম হলে ছাড়ো যা কাফারা যখন নাজর হয়ে গেল পুরুষ যখন কাফারা দিল স্বামীর কাছে এই ছিল আসল আয়াতের সংক্ষিপ্ত দ্বিতীয় আয়াত ইহুদীদের সম্পর্কে সুরে আল ইমরান আয়াত একশো একাশি লাকি আল্লাহ নিশ্চয় আল্লাহ শোনলেন কথা কালো যারা বলে বা বলেছে আমরা হচ্ছে অভাব মুক্ত আমরা হচ্ছে সচ্ছল আমরা সচ্ছল আল্লাহ কি ফকীর আল্লাহকে ফকির কত ইহুদি জাতীয়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 তোমার রব তো গরিব হয়ে গেছে কারণ ঋণ চাইছে আল্লাহ করছে করল ফকির তাহলে আমরাই তো ধনী তাহলে আমরা দিতে পারছি আর আল্লাহ চাইছে তো আল্লাহ বলছেন যে আল্লাহ ওদের কথা শুনলেন এই ধারণা করে মনাফিক রাখি এই ধারণা করে পাপিষ্ট গুণ যারা পাপ করে চোখের সামনে পাপ করবেন না এখানে কেউ ফেসবুকে খারাপ একটা ছবি খুলবেন না কারণ আমি না দেখলো পাশের লোক দেখে নিবে এখানে বসে আছে যারা নির্জনে গেলে পাপ করে আর লোকজনের সামনে ভালো আল্লাহ বলছেন আমি আহ তাদের কি এটাই ধারণা যে আমি তাদের গোপন কথাগুলি এবং তাদের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 মানুষ দূত না এখানে আসেন যিনি দূত আর তারপরে কেরামান কাতবিন সম্মানিত ফেরিস্তারা হ্যাঁ অরসুল আমার দূতেরা যে আনিলামিনে আনিলাম ডান বসে আছে এদেরকে এখানে দুধ বলা হয়েছে এক তো বুঝতে পয়সা লিখছে আল্লাহ তো জানছেন সাত আশার উপর থেকে দেখছেন তার উপরে লেখা হচ্ছে কারণ কালকিয়ামতে এটা হইতে পারে যে আল্লাহ বলছেন যে তুমি এই কাজগুলি করেছ আমি দেখেছি হ্যাঁ আমি শুনেছি বলছেন না অস্বীকার করবে আল্লাহ বলছেন শুধু আমি বলবো না আমি তো সবকিছু দিয়ে দেওয়া হবে পড় আর পড়ার পরে বলবে কোন কর্মলিপি হাজাল কিতাব এই পুস্তক ছোট কথাটাও ছাড়েনি কেরাম কাতেম লিখে রেখেছে বড় টাও ছাড়েনি এত লুকিয়ে করেছিলাম তাও ইল্লা নেই সব কিছু রেকর্ড করে রেখেছে অবাজাদু যাদু যা কিছু আমল কর্ম করেছিলাম আপনি পাবেন ওটা আপনি ভুলে গেছেন বইলে বদলা পাবেন এমন কথা নাই মা মেলো ভালো করেছে মিন খাই অসারঋণ ভালো করেছেন তাও পাবেন আপনি হাজির আর মন্দ করেছেন সেটাও আপনি হাজির পাবেন আহাদা तुम्हारी वाले कारोर जुलम कर सम्बोधन नबी मुसा रसुल हारन की निश्चय আসমাও আমি শোনা আর দেখছি প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজল হয়েছে গোটা সুরা কিন্তু প্রথম নাজেল হয়নি অনেকে তাহলে সুরে আলাপ প্রথম নাজেল হয়েছে কথা ভুল সুখা দিলাম আয়াতের কিছু অংশ একবার নাজেল হইল বাকি অংশ যখন নাজেল হইতো তো কিভাবে ওই অন্য অন্য আয়াতগুলোকে ইসতেহাদ এবং খালিফা যেহেতু করেছেন সেটার উপর ইজমা হয়ে গেছে এই জন্য মুসাফ এই সিরিয়ালেই তর্তীপে রাখতে হবে কিন্তু আয়াতের তরতিবটা হচ্ছে তৌকিফি অর্থাৎ রসুল উল্লা পক্ষ থেকে সুরে আল্লাহ প্রথম পাঁচটি আয়াত নাজল তারপরে অন্য অন্য সুরা ধরেন নাজল হইলো আয়াত নাজল হইলো তারপরে বেশ কিছু সময় পরে ধরেন বাকি আয়তগুলি নাজল তার মধ্যে সামনে যে আয়াতটি রয়েছে তখন এই আয়াতগুলি অমোক সুরার অমোক আয়াতের পরে লিখো বুঝলেন কথা এই আয়াতগুলি অমক সুরার অমোক আয়তের পরে লিখো অমোক আয়াতের আগে লিখো এইভাবে তাহলে তারতিব হচ্ছে আয়াতের একটা আয়াত আর একটা আয়াতের তর্তীবগুলি সিরিয়াল গুলি রসুর পক্ষ থেকে সুতরাং আর সুরার যার প্রথম সুরা ফাতেহা তারপরে বাকারা তারপরে আল ইমরান তারপরে নেশা এটা হচ্ছে ইজতিহাদি তি বা অহিভিত্তিক নয় বরং খালিফাই রাশেদ হ্রদি আল্লাহ তালান এবং তার উপর ঐক্যমত হয়েছে দেখার প্রমাণ পাওয়া গেল যে আল্লাহ দেখেন তারপরে আল্লাহ না তাকুম আল্লাহ সেই সত্তা যিনি হে নবী তোমাকে দেখেন না তাকুম যখন তুমি সলাতে দাঁড়াও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 তারপরে আয়াত শোনেন সুরাতের আলোচনা চলছে মোনাফিকদেরকে বিশেষ করে বলা হয়েছে কিন্তু এ আয়াতের সম্বোধন সবাইকে যারা মমিন তাদেরকেও কাফের কেউ মমিন মুসলিম কেউ আর মোনাফিক কেউ হেনবী বলো এম আলু তোমরা শুধু মুখে দাবি করেন যে আমি খাঁটি মুসলিম খাঁটি মুসলিম কর্ম করো আমল করে দেখাও যদি আমি কাটি মুসলিম খাঁটি মুসলিম এবং রসুল সাল্লাহ তোমাদের আমল দেখছেন এখন দেখছেন রসুল আগে এবং পরে আলোচনা সিয়াক এবং সবাক যেটা বলা হয় যে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 এসব আজকালকার মুনাফেক আমাদের দেশে বিদ্যুৎ তখন থাকতো না আজকের বিদ্যুৎ থাকলে তো গ্রামের লোক শহরের মতো বাস করছে কিন্তু বিদ্যুৎ নেই গ্রাম লোকের জন্য এসব নামাজ ভারী মনাফে কি চেনা যায় এ সাথে অন্ধকার আর যাবে না ওই যে মাগরে পড়ে ঘরে ঢুকলো তো ঢুকলো খেয়ে দেশো যা হ্যাঁ ওই মহিলার সাথে নামাজ পড়বে যদি নামাজ পড়েও তো মনাফিক মনাফে কি চরিত্র শহরের লোকের শহরের মধ্যে জানা মনাফে কি চরিত্র যাদের তাদেরকে চেনা যায় কোথায় রাত এগারোটা বারোটা টিভি আছে শহরে কাজ কর্ম ব্যস্ততা এসে এই বারোটা একটু ফজরে ঘুমাইলো সকাল নয় মোনাফে কি না পেলে জানতে হয়েছে শহরে মোনাফেক বাস করছে মোনাফেকদের লক্ষণ ছিল ফজরে পাওয়া যায় না আর এর সাথে পাওয়া যায় না আর প্রবাসী যদি মোনাফিক চিন্তা হয় কাজের সময় দেখলে বুঝবে নামাজ নামাজ সবাইকে পাওয়া যায় কিন্তু ডিউটির বাইরে যখন নিজের টাইম তখন যদি মসজিদে দেখতে পান তাহলে মুসলিম আছে আধা ডিউটির বাইরে নামাজ পাওয়া যায় না যেমন জোহরে ডিউটি শেষ হয়ে গেছে এখন পাক শাক করছে জোহর আগে যদি ডিউটি শেষ হয়ে যায় ঢুকেছে এখন ওই জোহরে নামাজের সময় পাক করছে কারণ এই সময়টা কাজে লাগাইতে হবে নামাজ ওর কাজে লাগলো না বোঝা গেছে নামাজটা কাজে লাগলো নয় দিয়ে পাক করছে নামাজ পড়লেও অনেক লোক বলেছে যে শেখ মসজিদের জোহরে আসে না কি জন্য ওই সময়টাই একটু ভাতটা চাকরি দিলাম নামাজটা পড়ছি ভাত হচ্ছে অল্লাই এখানকার ঘটনা ঘটছে আর এই একজন দুজন বলেছে বহু লোক এই বদ চরিত্রের আছে মোনাফিক চরিত্রের আছে কথা বলেছেন এই চরিত্র যদি কারো থাকে তো মোনাফিক আসরের সময় খেয়ে একটু ঘুমাবে ডিউটি চারটায় আজকাল তিনটাই আসর রাজান। আর হইল চারটাই ডিউটি নামাজ পড়তে যাবে সবাইকে পাওয়া যায় মোনাফেক নামাজে পাওয়া যায় আর মমিনকেও পাঁচক নামাজে কেউ পাওয়া যায় ফজরে মোনাফেকে খুঁজে পাওয়া যায় না ফজরে হাজির হলে খাটি মুসলিম এখন কোন খেতে আছেন নিজের বিচার নিজেই করেন আর গ্রামের মোনাফিক এই মোনাফেকদেরকে এম আলু তোমরা আমল করে দেখাও কর্ম করো ফাঁসাই আর আল্লাহ আমলা আল্লাহ তোমাদের আমল দেখছেন ও রসুল তার রসুল দেখছেন ওল মোমিন রাও দেখছেন এখানে শুধু রসুল কথা বলাইনি মমিন মুসলিমরাও দেখছেন তুই যদি বল যে রসুল দেখছেন এইটা কিন্তু বেরুল দলিল এই জনগণ বেচারা তো কিছু বুঝে না আরবির হ্যাঁ আর জানে যে আমাদের এত বড় হুজুরে কি বলা সুতরাং ঠিক না ঠিক ঠিক দিলি আরবি বুঝো সরাসরি কোরআন বোঝার চেষ্টা করো আমরা মমিন মুসলিম ঠিক না আর সাহাবীরে মমিন মুসলিম কিনা আমাদের চেয়েতে হ্যাঁ তারাই আসল খাটি মমিন তাবেইন তাবা তবেইন আর মমিনরাও দেখছেন তাহলে এই আয় দিয়ে যদি আমি বলি যে রসুলকে যদি আজকে হাজির নাজির বললো তো সাহবির হাজির নাজির তাবেন নাজির হ্যাঁ তাবেন যুগের সব জনগণ মুসলিম মোমিন রা হাজির নাজির তা হাজির নাজির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 আপনার মসজিদের মুসল্লিরা দেখছেন যে হ্যাঁ অমুক ব্যক্তি ফজরে আসছে কিনা আসরে আসছে কিনা পাঁচ হক নামাজে দেখছে কিনা ঠিক না আমাকে কি দেখতে পাবেন আপনি যদি আমার মোহলায় না যান তাহলে থেকে কি করে দেখবেন ঠিক না ঠিক ওই রকমই তাহলে ছাড়া আল্লাহ সময় দেখেছেন দেখছেন দেখবেন আর রসুর তার জীবদ্দোশাহী দেখেছেন যারা তার সামনে মসজিদ নাবি কে নামাজ পড়তে এসে আশা কে কেমন শুধু নামাজের বিষয়টা নামাজ ছাড়াও আল্লাহ দেখছেন যে তোমরা আল্লাহ খুব গরমের সময় ইয়ারসুল আল্লাহ খেজুর পেকে আছে এই যদি চলে যায় তো খেজুরগুলো গুলো সব নষ্ট হয়ে যাবে ইয়ার রসুল এই সময় আমাদের সবার যাওয়া জরুরি নাই কে অনেক লোকই যাচ্ছে হ্যাঁ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 এই আয়াতে করিমাগুলি থেকে যেটি দেখাবার বিষয় সেটা হচ্ছে আয়াতগুলিতে ওয়সফুল্লাহ সুবাহামেসার আল্লাহ রব আলমিনের গুণ বর্ণনা করা হয়েছে বিশ্বামে যে তিনি শোনেন আলবাসার দেখেন এবং সৃষ্টি জগতের সাথে তুলনা থেকে ফালা আয়াত বাসার ای سما اللہ اللہ ہوتے যে অমুক শোনেন আর দেখেন যতক্ষণ পর্যন্ত সে না শোনবে না দেখবে যে শোনে যে দেখে তার ক্ষেত্রে কথা বলা হয় ঠিক না তাই বলছেন যে ফালাই ও কালো তাই বলা এটা মোটেই চলবে না জবালুন এ পাহাড়টি শোনে দেখে বলা যাবে পাহাড় শোনে দেখে বলা যাবে এ দেয়ালে দেখে বলা যাবে না বলা যাবে কেন দেখে না দেখার ক্ষমতা নেই তাহলে আল্লাহ দেখেন আল্লাহ শোনেন বলে এই শব্দগুলি বলা হয়েছে আজকে এখানে আলোচনা শেষ করা থাকবে। আল্লাহ থাকবে তৌফিক দান করেন শির বেদার্থে বেঁচে থাকার তৌফিক দান করেন সালামিয়ান على شفى الأهوال